আল কোরআনের জীবন ঘনিষ্ঠ বিধি বিধান অনুষ্ঠানে আপনাদেরকে স্বাগত জানাচ্ছি বিগত দুটি পর্বে আমরা তাজবিহের কথা বলেছিলাম अल्लाहर तस्बीहर कथा एर मर्म की कर्ने करीमे सर्वत्र ही अल्लाहर तजबीहर कथा उल्लेख कर दिखे घोषणा कर शरिक नहीं आल्ला को सतान नहीं तृतयर को दोष रुटे नहीं दिए बोल কোনো শরিক নেই শরিক থেকে পবিত্র দ্বিতীয় অর্থ মানে আল্লাহ সন্তান থেকে পবিত্র তৃতীয় আল্লাহ সকল দোষ ত্রুটি থেকে পবিত্র সহান এই তাজবি পড়ার পরে একজন মুসলিম আর কোন রকম শরিক করতে পারেন না যেহেতু আপনি তাজবি পড়ছেন আল্লাহকে সর্বপ্রকারের শরিক থেকে পবিত্র ঘোষণা করছেন আমি তাপজের কথা বলছিলাম তাফেজ কিভাবে আপনি তো বলছেন তাফিজ তো একটা শেরখ যেহেতু হাদিসে এসছে এটা করতে পারেন না আপনি রিয়াকারি লৌকিকতা করতে পারেন না কারণ লৌকিকতা একটা শেরক ছোট শের ছোট শেরিক হলো কবিরাগুনা ইন্দা সিরক আল অফজুল মনে অজিম শিরিক মাত্রই হল কবিরাগুনা বড় পাপ মহাপাপ মহা নয় মহাজুলুম যে কোনো শিরিক সেটা ছোট হোক বড় হোক সবগুলি মহাজুলুম তাহলে তসবি পড়ার অর্থ হলো আমি আল্লাহ সাথে কোনো শরিক করছি না এখন আপনি সোভান পড়ছেন আপনি যদি বলেন প্রাকৃতিক বিপর্যয় ভূমিকম্প হয় এগুলি প্রাকৃতিক টর্নেডো হয় সিডর আইলা, নার্গিস সাইক্লোন এগুলিকে নাম দিচ্ছেন আপনারা বলছেন এগুলি সিডর এসেছেন নার্গিস ও নিজে এসছে নার্গিস আইডা আসছে এটা সে আসছে তাহলে শিরিক হলো এটা কুফর হলো আপনি তো সোবাহ আল্লাহ পড়ছেন যেদিন কথা বলেছেন সেদিনে তো সোহান আল্লাহ পড়েছেন আপনি আল্লাহর কোন রকমের কোনো নেই কোনো ছেলে মেয়ে নাই কোনো কোনো থেকে নেই কোন আমি সবকিছু থেকে আল্লাহকে পবিত্র ঘোষণা দিলাম এই জন্য তাজবির মর্মে জানতে হবে প্রিয় ভাই বোনেরা কি বলছি আর কি করছি মুখে কি বলছি এর পরে আবার কি বলছি শাহি মুসলিম শাহিব একটা হাদিস রয়েছে পরে ওই রাত্রে বৃষ্টি হলো সকাল বেলায় নবী সাল দিকে নমাজের পর ফজরের পর ফিরে বসলেন বললেন হালতা দরুন কলারব্ব তোমরা কি জানো তোমাদের নব আজকে রাত্রে কি বলেছেন আসবিনেবা দি কাুন বি আমার বন্দার এক দল মুমিন হয়েছে একদল কাপের হয়েছে যে লোক বলল বৃষ্টি আমরা পেয়েছি আল্লাহর অনুগ্রহে আল্লাহর রহমতে বৃষ্টিটা তিরি দিয়েছেন কারণ যাই হোক না কেন তিনি সব সৃষ্টি করবেন তিনি টনেটো সৃষ্টি করবেন মেঘমালা উড়িয়ে আনবেন এগুলি সব তার প্রক্রিয়া কিন্তু সব কাজের পিছনে তো তিনি করেন করেন। আমাকে বলতে হবে আমাকে জিনিসটা কে দিয়েছেন ওই নিম্নচাপে দিয়েছেন ম্যাগে দিয়েছেন ওই টর্নেডো আর আইলা সিডন নার্গিস এগুলি দিয়েছে কে দিয়েছে আমি কি বলবো আমি কি বিশ্বাস করব আমার বিশ্বাস করতে হবে এগুলি যে আল্লাহ সৃষ্টি করেছেন এগুলি তার সৃষ্টিগত প্রক্রিয়া এগুলির মাধ্যমে তিনি আমাকে দিয়েছেন এজন্য আল্লাহ বলেছেন যে আমার বন্ধুদের একদল লোক আজকে কাঁপের হয়ে গেছে রাত্রে আরেক দল মমিন হয়েছে যারা বলেছে মতুর নাবে ফদাহ রহমতে হি আল্লাহর অনুগ্রহে আল্লাহর রহমতে বৃষ্টি প্রাপ্ত হয়েছি তারা মমিন যে ব্যক্তি বলল অমুক গ্রহ নক্ষত্রের উত্থান পতান হয়েছে একটা অস্ত গিয়েছে একটা উদিত হয়েছে এই জন্য আজকে নক্ষত্রের জগতের এই নড়া কারণে আমরা বৃষ্টি বৃষ্টিপ্রাপ্ত হয়েছি সে আমাকে অস্বীকার করলো আমার সাথে কুভরি করলো আর গ্রহ নক্ষত্রের উপরই মান আনলো তাহলে মুখে শোহান বলে যদি কেউ বলে যে এই প্রাকৃতিক বিপর্যয়ের কারণে নিম্নচাপ সৃষ্টি হওয়ার কারণে আজকে বৃষ্টি হয়েছে আল্লাহর কোনো হাত নেই ভূমিকম্প হয়েছে এটা ভিতরে ধাক্কা খেয়েছে হয়েছে আল্লাহর কোনো হাত নেই আজকাল অনেকে এমন বিশ্বাস করে এমন কথাও বলেন তাহলে মুখে ওনারা বললে কি হবে ওই বিশ্বাস ওই বক্তব্য দিয়ে কারণ আল্লাহ বলেছেন ইমানের পরে যদি কেউ কুফরি কথা বলে কুফুর করে তাহলে আগের ইমান বাতিল হয়ে যায় ইমান যে ইমানের সাথে কুফরি করলো তার সব ইমান বরবাদ হয়ে গেল সে ধ্বংসপ্রাপ্ত হয়ে গেল আল্লাহর পড়ার মর্ম বুঝে নিতে হবে তাহলে আর ওই ভুলগুলো হবে না এত রত্ন আমাদের হারিয়ে যাবে না মুর্শিকরা যেমন বলে আল্লাহর সাথে অনেক মাহবুদ আছে যারা সিদিক করে তারা এক আল্লাহতে তাদের মন ভরে না একজন শুনি তারা মনে করে একজন আর কি করবে একজন যে কেমন একজন সারা মহা বিশ্ব তার হাতের তালেতে রাখলে দানার মতো। এত ক্ষুদ্র তার হাত এত বিশাল তারা যেমন বলে অনেক মাবুদের কথা যদি আসলেই অনেক মাবুত থাকতো তারাও আল্লাহকে প্রধান মাহবুদ বলে আল্লাহ প্রধান মাহবুদ আর বাকিরা সবাই ছোট মাবুদ আমরা ছোট মাহবুদ্রের পূজা টুজা করি কেন করি ছোট মাহবুদরা বড় মাবুদের কাছে আমাদের সুপারিশ করবে আচ্ছা ঠিক আছে তোমাদের এই যুক্তি যদি ঠিক হয় তাহলে ছোট মাহবুদরা তো সবাই মিলে যিনি তো তোমার এই ছোট মাহবুদরা তো সব সেই বড় মাহবুদের গুনগান গাইবে এবং তার কাছে নৈকট্য পাওয়ার জন্য তারা পথ খুঁজবে কিভাবে তার গুনগান করে আবাদতবন্দি করে রাস্তা পাওয়া যায় তো ছোট মাহবুদরাও তো তার গোলামি করে তারা তো তার গোলাম তার এবার করবে তারা তার নৈকট্য চাইবে তারা তো তোমরা তাদের কাছে যাবে কেন তোমার যদি আরেক পূজা পূজা করে সে তুমি মাহুদরে আসল মাহবুদ তিনি এটাই ছান তোরা আয় সরাসরি আমার কাছে আয় উনি তো রাজি নেয় ওদের কাছে যে তোরা যা সেজন্য তোদের যুক্তি ধরলেও তো এটা যুক্তি কুলাই না যুক্তি ধরে না যে ওদের কাছে যাবা কেন আল্লাহ এখানে সেটাই বললেন বাস্তবে তো আল্লাহর সাথে তোমরা যে বলছো সত্য হতো বিশ্বাসটা করছো এক সমান হয়ে গেল তাহলে এদের আবাদত করবে কেন সেই যুক্তিতেও আল্লাহরই আবাদত করতে হবে তোমাদেরকে আর কারো আবাদত করার কোন সুযোগ নেই ভাই মনের একটি বিরতির সময় হয়েছে বিরতির পর আবারও আসছে ইনশাল বিশ্বজাহান পরিচালনার জন্যে সুন্দর একটি যদি বিধান না হয় তাহলে তার ধ্বংস অনিবার্য বিলাল সৈফুদ্দিন তাই আসুন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 ছুড নো টু রিপ্লাইন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 আজ রাত সাড়ে সম্প্রচার সকাল সাড়ে নির ফিরে এলাম আল কোরআন জীবন ঘনিষ্ঠ বিধি বিধান অনুষ্ঠানে প্রিয় দর্শক আজকে যে তাজবিহের মূলনীতিটি আমরা নিয়ে এসেছি সেটি সুরসনার বিয়াল্লিশ ৪৭ নম্বর আয়াত থেকে নিয়ে এসেছি আল্লাহ বলেছেন কুল্লামি হাত যেমন বলে আল্লাহর সাথে অনেক আছে যারা এক করবে। কিন্তু একজন যে কেমন একজন সারা বিশ্ব তার হাতের তালেতে রাখলে সাত আশান সাতটা সরিষার দানার মতো এত ক্ষুদ্র তার হাত এত বিশাল আল্লাহ আকবর তারা যেমন বলে অনেক মাহবুদের কথা যদি আসলে অনেক মাহবুদ থাকতো তারাও আল্লাহকে প্রধান মাহবুদ বলে আল্লাহ প্রধান মাহবুদ আর বাকিরা সবাই ছোট মাহবুদ আমরা ছোট মাহবুদ্রের পূজা টুজা করি কেন করি ছোট আমাদের সুপারিশ করবে আচ্ছা ঠিক আছে তোমাদের এই যুক্তি যদি ঠিক হয় তাহলে ছোট মাহবুদরা তো সবাই মিলে ইলা ইজাল্লাব ইবুদ আড়সের মালিক মূল যিনি রাজাধিরা শাহন শাহ সব মাহবুদের যিনি চিপ সবার উদ্দে যিনি তো তোমার ছোট মাহবুদরা তো সব সেই বড় মাবুদের গুনগান গাইবে এবং তার কাছে জন্য তারা পথ খুঁজবে কিভাবে তার গুণগান করে করে রাস্তা পাওয়া যায় ছোট করে তারা তো তার গোলাম তার এবাদত করবে তারা তার নৈকটটা চাইবে তারা তো তোমরা তাদের কাছে যাবে কেন তোমার মাহুদ্রে যদি আরেক মাহুদের পূজা করে তো সেই পূজা তুমি করলেই তো বলো ডাইরেক্ট বড় মাহুদ উনি তো এটাই ছান তিনি আসল মাহবুদ তিনি এটাই জান তোরা আয় সরাসরি আমার কাছে আয় উনি তো রাজি নেয় ওদের কাছে তোরা যা সেজন্য তোদের যুক্তি ধরলেও তো এটা যুক্তি না যুক্তি ধরে না যে ওদের কাছে যাবা কেন আল্লাহ এখানে সেটাই বললেন বাস্তবে তো আল্লাহ সাথে তোমরা যে বলছো অনেক মাহবুদ আছে এটা তো মিথ্যাচার যদি সত্য হতো তো তোমরা যেভাবে বিশ্বাসটা করছো যে এগুলি সব ছোট তামলে কেউ আমা মালাক এগুলি মালিকো আপ তো এগুলির কি ভূমিকা আছে তাহলে তোমরা আর এগুলিতে এক সমান হয়ে গেল। তাহলে এদের আবাদত করবো কেন সেই যুক্তিতেও আল্লাহরই আবাদত করতে হবে তোমাদেরকে আর কারো করার কোন সুযোগ নেই কিন্তু আল্লাহর সাথে নেই আরেকটা ইলা ওরা যেমন বলছে আল্লাহর সাথে অনেক মাহবুদ আছে যদি থাকত তাহলে সবাই তো আরস দখল করার জন্য অভিযানের পর অভিযান চালাত আল্লাহ বিরুদ্ধে হামলা চালাতো যদি আল্লাহর সমতুল্য কোনো মাহবুদ পৃথিবীতে থাকত পৃথিবীতে যেমন দেশে দেশে রাজা রাজা কত যুদ্ধবিগ্রহ হয় তাহলে সব ছোট মাহবুদরা ঐক্যবদ্ধ হয়ে যেত প্রধান মাহবুদের অনেক ঊর্ধ্বে তারা যা বলছে সেই কথা থেকে এখানে একটি তাজবিহ আল্লাহ নিজের নামের সাথে জড়িয়ে দিলেন সোভান বোঝা গেল আল্লাহর সাথে কোনো ইল্ নেই কোনো মহাবুদ নেই কোন প্রকারের কোনো মহবুদ আল্লাহর সাথে আর নেই অতএব পৃথিবীর জাতিরা যত সিঁড়ি করছে সব সিঁড়িকেই এটা যেমন আল্লাহ বলছেন কামায়া কলুন ওদের কথা অনুসারে আল্লাহর সাথে আসলে কোন মহবুদ নেই অন্য আয়তের জন্য বলেছেন যদি আল্লাহ সাথে আর কোনো মাহবুদ থাকতো তাহলে আসমান জমিন ধ্বংসই হয়ে যেত দুই মাহবুদের ঝগড়ার মারামারিতে যুদ্ধবিগ্রহে আমেরিকা আর সোভিয়েত ইউনিয়নের যে কোল্ড ওয়ার গোটা বিশ্ব তখন মৃত্যু ঝুঁকিতে ছিল পারমাণবিক যুদ্ধ কোন সময় লাগে সেই ভয় কি মোকাবেলা সেটা আজ তো চলছে যেমন আল্লাহ তালা সেটা বলেছেন আলম্বিয়ার বাইশ নম্বর আয়াতে সাথে আরো কোনো আসমানি মারামারি আর লড়াই দুই মাবুদের মারামারি লাগলে কি দিয়ে মারামারি করতো এক একটা গ্রহ নক্ষত্র ছড়িয়ে এক একজনের দিকে এক একজন মনে করুন পৃথিবী থেকে তেরো লক্ষ গুণ বড় সূর্য তেরো লক্ষ পৃথিবীর সমান মাহবুদ হইলে তো সূর্য তাদের কাছে ফুটবলের মতো বা আরো ছোট তারা যদি নিক্ষেপ করে একজন একজনকে আমরা যারা বান্দা আছি আমাদের কি উপায় হতো সব মেচ আকার হয়ে যেতাম বেঁচে থাকার কোন উপায় ছিল না ভাগ্য বলো আল্লাহ ছাড়া এই মহাবিশ্বে কোনো মাবুদ নেই একজন যদি একজনের বিরুদ্ধে একটা গ্যালাক্সি ছুঁড়ে মারত এক একটা গ্যালাক্সিতে দশ হাজার থেকে তিরিশ হাজার কোটি গ্রহণ অক্ষত্র আমরা তো বিজ্ঞানীরা ধূমকেতু একটা আসতেছে পাথর একটা আসতেছে এইটার ভয়ে কেয়ামত হয়ে যাবে কতবার ঘোষণা করেছে অমুক মাসের পাঁচ তারিখ অমুক মাসের বারো তারিখ অমুক তারিখে কেয়ামতে হয়ে যাবে কারণ একটা ধূমকেতু আসতেছে একটা গ্রহণ আসতেছে এটা এত কিলোমিটার লম্বা একটা পাথর আসতেছে এইটা পড়লে আমরা শেষ আল্লাহ একবার তো যদি আল্লাহ সমান কোন মাবুদ হলে এই মহাবিশে মাবুদ হতে হলে তো মহাশক্তিধার হতে হবে সেই মহাশক্তিধার মাবু যদি আরো থাকতো আন্তি মারামারিতে আমরা এই এই ছোট গ্রহে যারা আছি কবে তুলে ধুনা হয়ে যেতামাতা এই জন্য বলেছেন এই মহাবিশ্বে আসমান জমিনে আল্লাহ ছাড়া কোনো ই থাকলে সব ধ্বংস হয়ে যেতাদাতা ফাসাদ হয়ে যেত গোলাম এখানে মাহবুত বলতে কেউ নেই রব্বুল আর এই মুর্শিকরা যা আকিদে পোষণ করছে আল্লাহ সেটা থেকে অনেক পবিত্র অনেক উর্ধে তিনি আসমান জমিনের মাবুদ কে হতে পারে পবিত্রতা ঘোষণা করছে বিশাল বিশাল আকাশ মন্ডলী তুসব্যামাওয়াত এই ফিতর পবিত্রতা ঘোষণা করছে ফিহিন। এই আসমানে জমিনে যত সৃষ্টি আছে কুলমাকলুকাত আল্লাহ আল্লাহর কোন শরীর নেই কোন অংশীদার নেই কোন সমতল নেই কোন সমকক্ষ নেই আল্লাহর পাশাপাশি আর কোন বাতিল মাবুদ পূজনীয় এবাদতের যোগ্য আশ্রয়ের যোগ্য কেউই নেই আশ্রয় দেওয়ার যোগ্য কেউই নেই যত কিছু আছে পৃথিবীতে তাকে তুমি মাবুদ বলে পূজা করবা সেও আল্লাহ তাজবিকারী সেও বলছে আল্লাহ কোন অথচ তুমি তাকে চেষ্টা করতেছ অথচ তুমি তাকে মাহবুদ বলে মনে করতেছ কিন্তু যাকে মনে করলা সেও আল্লাহ তাজবি পরে মানে আল্লাহর কোন শরিক নেই ঘোষণা দেয় তুমি যে গাছ পূজা করবা সে গাছও আল্লাহ তাজবি করতেছে যে আল্লাহ কোনো শরিক নেই আমরা সবাই আল্লাহর গোলাম আল্লাহর পাশাপাশি কোনো মাহবুদ কেউই নই আমরা আমরা সবাই আল্লাহর গোলাম সবাই চেষ্টা করছি আল্লাহর তুমি কি দেখো না আল্লাহর জন্য করছে আসমানে যারা আছে জমিনে যারা আছে সবাই অল কমর ও সূর্য করছে কে সেমার চন্দ্র আল্লাহ কে চে করছে অর্নুজুম নক্ষত্র রাজি করছে। তারপর অল জীব ও সাজার ওয়াব পাহাড় আল্লাহ কে চেষ্টা করছে অসাজার গাছ বৃক্ষকুল কুল আল্লাহকে চেষ্টা করছে অদ্দাম যত প্রাণী আছে সবাই আল্লাহকে চেষ্টা করছে তাহলে তুমি কি পূজা করবো পাহাড় পূজা করবো পাহাড় তো আল্লাহর বন্দে করতে সূর্য পূজা করো সূর্য নিজেই আল্লাহর করতেসে আল্লাহ করতেছে চাঁদের পূজা করবো চাঁদ নিজে আল্লাহ এখানে আল্লাহ কিছু আছে ঘরের দাস দাসানু দাস সবাই এখানে মাবুত পাইবা কই তুমি তো কিসের পূজা করো আল্লাহ তালাকে বাদ দিয়ে এমন কিছু নাই যে আল্লাহ করে তাদের বড় হালিম তিনি অত্যন্ত ধৈর্যশীল পরম ধৈর্যশীল পরম ক্ষমাশীল প্রিয় ভাই বোনেরা আসলে আমরা যে তাজবি পড়ি আল্লাহর এইভাবে তাজবি বুঝতে হবে আমি একজন মোসাববে আল্লাহ তাজবিকারী যেমন সাত আসমান আল্লাহ তাজবিকারী মানে তারা নিজেকে মাহুদ বলে দাবিও করে না কল্পনাও করে না তারা আল্লাহর সাথে কাউকে শরিক করে না জমিন আল্লাহ তাজবি করছে মানে জমিন বলছে যে আল্লাহর কোন শরিক নাই আল্লাহু নিদ্ আল্লাহ আল্লাহর বিপরীত কেউ নাই আল্লাহ সমতুল্ল কেউ নেই আল্লাহর শরিকও কেউ নেই তার মতো হতে পারে এমনও কেউ নেই বাস্তবে আমরা তসবি যে জপি আমরা কিভাবে আবার শরিক করি আল্লাহর সাথে। কিভাবে আমরা আবার দরবার শরীফে মাজাজ শরীফে অমুক শরীফে তমুক শরীফে গিয়ে আমরা আবার ওগুলোকে আমরা আবার তাবিজ তোমার গলায় বাঁধতেছি আমরা আবার আল্লাহর পাশাপাশি আরেকজন আইন আইনদাতা কাউকে বিধান দাতা বিধাতা বলে আমরা বিশ্বাসে করছি বৈধ অবৈধ করার মালিকানা কেনা কারো আছে এটা বিশ্বাস করছি তাহলে তসবি পাওয়ার অর্থ কি হলো আমাদের তসবি গুরুকে যদি এমন তসবি বানাতে চাই বলেছি এত বিরাট পুরস্কার যে নেকির পাল্লা ভরপুর হয়ে যাবে সেটা কোন সোফান ওই যে সুহান মুখে পড়ে আবার মাজারে গিয়ে সেহান আল্লাহ তো বাতিল করে দিলাম আমি সোহান আল্লাহ পড়লাম আবার আরেকজনকে আইন দাতা বিশ্বাস করলাম সোভানা বললাম সন্তান দাতা বিশ্বাস করলাম সোহান আল্লাহ পড়লাম আরেকজনকে মুসিবত থেকে পরিত্রাণ দাতা বিশ্বাস করলাম সোহান আল্লাহ বললাম আরেকজনকে ব্যবসা বাণিজ্য করলাম তাহলে তো সোহান আল্লাহ পড়লাম এটা কোন অর্থই হলো না তাজবি হলো না মূল তাজবিতে অন্তরে থাকবে সমগ্র কোরআনে তাজবির আয়াত গুলি এই আল্লাহ উল্লেখ করেছেন এজন্যই আজকের যে আয়াতটি সত্য হতো এমন তারা যেভাবে বিশ্বাস করে যে এগুলি ছোট মাহবুদ এগুলি আমাদের কথা বড় মাহবুদের কাছে পৌঁছে দেবে তাহলে সব ছোট মাহবুদ এরা তো বড় মাহবুদের করে জিল করবে প্রতি যিনি মাহবুদ সে মাহবুদের সন্তোস দ্বিতীয় অর্থ করেছে যে তারা জিল আর আক্রমণ করার জন্য তারা পথ খুঁজত সিংহাসন দখল করার জন্য বাস্তবে সেটা তো নেই কল্পনাও করা যায় না সোভান তিনি পবিত্র তাদের কথা থেকে তিনি বহু ঊর্ধ্বে অতএব ইসবাতুল আলী হা কোন ইলাহ কোনো মাহবুদের কল্পনা করা এই বিশ্ব চরাচরে মহাবিশ্বে এটা একটি বাতিল বিশ্বাস মানব জাতিকে এই শিরিক থেকে উদ্ধার পেতে হবে যদি তারা আখেরাতে মুক্তি চায় আল্লাহ তালার উপরে এই অপবাদ এই মিথ্যাচার আরোপ করা যাবে না যে তার সাথে কোনো মাহবুদ আছে তার সাথে কোনো মাহবুদ নেই তার সাথে কোনো শরিক নেই সবকিছুই তার দশানুদাস তারা এই তাজবি হলো সেই তাজবিহ যে তাজবি দার্জালের সময় পড়লে আর খাদ্য খেতে হবে না দাজ্জাল যখন আসবে তখন তো মুমিনদের খাদ্য কে নেবে মুমিনদের কোনো খাদ্য থাকবে না সাহাবিরা যখন প্রশ্ন করলেন মা তো মোমিনদের খাদ্য কি হবে তখন তখন নবীজি কি বলেছিলেন হবে এই তাজবিগুলি হবে মোমিনদের খাবার এগুলি পড়লে পেট ভরে যাবে এবং এগুলি হল গেরোয়াসুল জান মেরাজের রাতে কি হাজ ইব্রাহিম যেমন বলেছিলেন আপনার গাছ লাগাতে সে গাছ হলো আল্লাহেরা প্রকৃত অর্থে যে মর্ম সেই মর্মে সে দান করুন সে প্রার্থনা জানিয়ে আজকের এই অনুষ্ঠান থেকে বিদায় নিলাম সুফানি Oh, oh, oh. सम्पद के सुरक्षित न रखते बनियोग ना बृद्धि करते जी निश्चय अपन सम्पद बाढ़क्षित पवित्र আপনার জাকাত দানের অর্থ পাঠাতে পারেন তিন শূন্য শূন্য শূন্য আট তিন শূন্য এক এক তিন দুই তিন শূন্য এক সৌড় তিন শূন্য শূন্য শূন্য আট তিন সুইফ্ট বিআইসি খেউ এ আর এ দুই দুই টাকা পাঠে আমাদের ইমেল করুন সাপোর্ট এট পিসি ডট টিভি পিস মানবতার সমাধান জানার জন্য ইসলামের তখন সমগ্র মেনে চলার ভালো মন্দির মাঝে দিয়েছেন প্রত্যেক ব্যক্তি জন্মগ্রহণ করে ইসলামের উপরে আব্দুল্লাহ জাহাঙ্গীর শেখ শাহিদুল্লাহ খান মাদানীম্মদ अनन्य गुणावल जान देखान माना दुनिया आज रत साढ़े न पुन सम्प्रचार सकाल आठ टाय बांग से बीस टी बांगल्